আলহামদুলিল্লাহ পবিত্র মাহফিলের আজকের পঞ্চদশ দিবসের তৃতীয় অধিবেশনের মহাজ সভাপতি লোহাগারা হেমায়তুল ইসলাম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক হজরত মৌলানা সরওয়ার কামাল আজিজি সাহেব জিদ মালিকুম চকোরিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য দামা ইকবাল হুকুম ওলামা ইকরাম দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকে একটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহাম তাবুক অভিযান তাবুক যুদ্ধ হাজবতু তাবুক হাদিসের সব কিতাবে আছে পবিত্র কোরআন শরীফের প্রতিটি তফসিরে আছে তাওবা সব তফসিরে তাবুক যুদ্ধের বিবরণ আছে হুজুর আকরম সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন সরাসরি এইগুলোর নাম হসবা হসবাত প্রথম যুদ্ধের নাম বদর বদরুল কোবরা একটা বদরুল মদিনা থেকে একশো কিলোমিটার দূরে ইয়াম্বু যাওয়ার পথে আরেকটা যুদ্ধ করেছেন শেষ যুদ্ধ তবুক তবুক যুদ্ধ শেষ যুদ্ধ বদর যুদ্ধ প্রথম যুদ্ধ यह जुद्ध तात्पर्य हकीकत अत्यंत मूल्यवान मक्का विजय जमन बगुती शक्तर आश्फालन हजुर अभिधान कारण चिरतर बंद हो गुक जुद्ध कारण बहिर शत्र आग्रासन चिरकाल जो बंद हो ग मुसलमान बरुदे एवं युद्ध आल्लासूर ছয় শত আমার খ্রিস্টাব্দুক কিতাব আছে ইংরেজিতেও আছে বাংলাও আছে এটা আমার লিখিত কিতাব তাবুক অভিযান দি তাবুক এক্সপিডিশন ইংরেজিতেও আছে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন সিরত বিশ্বকোষ ওখানেও আছে ছশো একত্রিশ খ্রিস্টাব্দ যোদ্ধা এর মধ্যে দশ হাজার অস্বারোহী তবগ্রহণ হয়ে গেছেন মদিরা থেকে সাতশো কিলোমিটার দূরে সিরিয়ার বর্ডারে বিশ দিন ছিলেন তিরিশ দিন আসা দেওয়া করতে গেছে হুজুরকরম সালের দৃঢ় চিত্ততা মুসলিম জানবাস প্রস্তুতি দেখে রোমান সম্রাট হেরাক্লিয়াস মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস করেন নাই ময়দান আসেন নাই সুরে তবার প্রতিটা আয়াতে এর হৃদয়গ্রাহী বিবরণ দিয়েছেন আল্লাহ আগের জামানায় এই নাম তাবুক ছিল না আল্লাহ রসুল বলেন তোমরা এই পানিতে তীর গাড়ি করছো কেন গুঁথা দিয়ে বালি থেকে পানি বের করার নাম বা কা বউকা ফসুল মিয়ক তখন থেকে নাম হয়ে গেল তাবুক তা মুখ যুদ্ধের আর এক নাম যাই আসরা কারণ এই যুদ্ধ কঠিন ক্লেশপূর্ণ এই যুদ্ধ প্রয়োজনের তুলনায় অপ্রতুল মোদিনা এতক্ষণ খেজুর পাকে বছরে একবার ঘরে খেজুর নামাতে হয় এখন যদি যুদ্ধে যায় তাহলে খেজুর নামা পেকে খেজুরগুলো মাটিতে পড়ে যাবে প্রচন্ড গরম এই গরমের ভিতরে যুদ্ধের জন্য অনুকূল পরিবেশ নয় तार कारण तब युद्ध के बला है जइुलनाफेक्रेट হজরতের জামানায় ছিল আমাদের জামানায় মোনাফেক আছে কেমন দিন সকালবেলাও মোনাফেক থাকবে এই যুদ্ধে চরম চরমভাবে লজ্জিত অপমানিত হয়েছে এই জন্য তাবুককে বলা হয় হজরতুল ফাজহা হজুর আক্রম সাল্লাম মক্কা যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে राष्ट्रादीन तक रोमान सम्राट भ मुसलमान अग्रजात्र राजत शेष हो, हो, राज हो जाए इन उठीदावत क्रमवर्तमान शक्ति तारा विचलित उठल हजुर अकरम सोल्लासल्लम सीरिया যারা মোদিনায়তুন তেলের ব্যবসা করে অলিভ অয়েলের ছিলামসুল সাল্লাই গোয়েন্দা ব্যবস্থা হজরতের গোয়েন্দা ব্যবস্থা ছিল অসম্ভব শক্ত তারপরেও আল্লাহ রসুল সাল্লাহসাল যুদ্ধে যাওয়ার সময় কোন দিন যাবেন কোন পথে যাবেন ডিসক্লোজ করতেন না কেবল যাওয়ার মুহূর্তে বলতেন যে এই মুহূর্তে এই পথে যাবো অমুক জায়গায় কিন্তু তাবুকের ক্ষেত্রে বললেন না যাবো হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করবো কেন রোমান সম্রাট রোমান এম্পায়ার ওয়াজ দি সুপ্রিম পাওয়ার ইন দ্যাট টাইম ডিউরিং দ্য টাইম আমাদের এই জামানায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা ফ্রান্স রাশিয়া চীন বৃহৎ শক্তি এদের পারমাণবিক অস্ত্র আছে সাড়ে পনেরো হাজার নিউক্লিয়ার হ্যাড আছে সারা দুনিয়ায় অধিকাংশ আছে পাঁচ রাষ্ট্রের কাছে পাঁচ রাষ্ট্রের কাছে হজুর আক্রম সাল্লি ইসলামের জামানায় সুপার পাওয়ার বৃহৎ শক্তি ছিল রোমান এম্পায়ার হজরত বলেন আমি রোহান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি দিনক্ষণ ঠিক করি আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন এবং আল্লাহ আল্লাহ আছে হুজুর আকরম সালার মসজিদে ঘোষণা দিলেন তোমরা যুদ্ধ তো হয়ে চাঁদা দাও যুদ্ধের প্রস্তুতি নিলেন কারকাশে ইসলামের পতাকা कारुदर पता डे बी बामे बी सामने घाट रियर घट ठीक पूर्ण युद्ध सना कौशल अल्लाह रसुल्लासल्लम ग्रहण करजरत सल्लाह अलहू वास्लम मदिनार मुस्जिदे जा मुसलमान देखे आहवान जान तुम्हरा चांदा दो বৃহৎ শক্তির বিরুদ্ধে আমার যুদ্ধ ব্যবসায়ীর মাধ্যমে আল্লাহ খবর পেলেন সিরিয়ার বর্ডারের রোমান সম্রাট হারাক্লিয়াস লক্ষ লক্ষ সৈন্য জমায়েত করেছে এক বছরের বেতনের অ্যাডভান্স দিয়ে দিয়েছে মদিনার বাতি নিভিয়ে দেবে ইসলামের অগ্রযাত্রা স্তব্ধ করে দেবে হুজুর আকরাম সাল্লিশ ভাবলেন এই আগ্রাসনের ঘোড়া চার হাজার দিহাম এক হাজার দিনার একটা দিনারের দাম লক্ষ লক্ষ টাকা সোনার টাকা যুদ্ধ তোমিলে দিলেন এবং एर अल्लाह रसुल्लामें कतुदी चले अजाना दरकार एक हजरत ओस्मान रज कले जुब्बार कोले करी एक हजार सोनार टाक अथबा बर्णन है चार हजार सोनार टाका अल्लाह रसुलर कोले ढाली दिले हजरत लाल टिका गलो सोनार टिका लाल লাল টাকা গুলো নাড়া সারা বললেন মা দরমান মা আমা মাফ করে দিবেন আমি উসমানের উপর রাজি আছি তুমি উসমানের উপর রাজি হয়ে যাও হজরতান রাজি হজরত আবু মক রাহরের সমস্ত সামান সামগ্রী গৃহস্থালে সামগ্রী হাউস হোল্ড আর্টিকেল গাঠটি বাঁধি আল্লাহ দরবারে নিয়ে আসলেন হুজুর আকরম সাল গাঠটি খুলি দেখে চায়ের কাপ প্লেট চায়ের ক্যাটলি ঝাড়ু সব জিনিস হুজুর আকরম এগুলো দেখি বলেন মা আফকাইতে যা বাবাকার সব জিনিস তো দেখি যুদ্ধ তো হইবি দান মুসলমানের দানবাল বলেন রসুল বস পতঙ্গ চায়। পরমানে চারাগে আলো হজরতাইহীন দান করেছেন রসুলের যুদ্ধ তো হয়ে গেলেন হজরত সিনহান আল্লাহ সামিয়া বলেন আমি তবুকের যুদ্ধের আগে হজরত আইসর তালা ঘরে যাই দেখি এর উপরে মদিনার মহিলারা গহনা সোনার চেনফুল তরবে বহু দরিদ্র মুসলমান যাদের ঘোড়া নাই যাদের ওট নাই যাদের টাকা নেয় যুদ্ধে যাওয়ার জন্য তারা আল্লাহ রসলের কাছে আসি বলেন ইয়া রসল আমাদের জন্য বাহনের ব্যবস্থা করুন হজরত বলেন বাহন নাই তিরিশ হাজার যোদ্ধার জন্য গোড়া আছে মাত্র দশ হাজার নাই তাদেরকে হাদিসের বাসায় বলা হয় আলব মুসলমান এদের সংখ্যায় নজরদা আল্লাহ সুরুকে তাদের সম্পর্কে আয়াত নাজিল করেছেন আত্মুল কুমরা ইবনে সাদ আত্মুল কুমরা সম্মানিত হাজরিন কিছু মুসলমান মুনাফেক চায়ের দোকানে গাছ তলায় বসি আজে মাঝে কথা বলতে লাগলো যে প্রচন্ড গরম কিভাবে যাই শুকায় নাই ভাঙ্গা হাত এখনো জোড়া লাগে নাই আল্লাহ অর্ডার দিলিদুল আল্লাহ বলেন ইনফিরু কুচ করো মার্চ ফরওয়ার্ড যাত্রা করো ফিফা ফান শেখা আলান হাত সোজা থাক হাত ভালো থাকলেও করো হাত ভাঙা থাকলেও করো খেজুর কালো থাকলেও করো খেজুর লাল থাকলেও করো গরম বেশ পড়লেও করো শীত বেশ পড়লেও করো খিফা ফান শেখা আলান যা হিদু বিম ও আলফসি কম এবং মাল লই যুদ্ধে যাও এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর কিছু কাফের কিছু মোনাফেক চার দোকানে বসি গরমের বাহানা দিলেও আল্লাহের আয়াতিলামা আসা দোজকের মদিনার গরমের চাইতে দোজকের আগুন আরো বেশি গরম না আরো জাহান্নামা আসাধ্য হাররা হুজুর আকরম সাল্লাম মোনাফেকরা চক্রান্ত করেছে বিরাশি জন মোনাফেক অংশগ্রহণ অপারগতা প্রকাশ করেছে এর মধ্যে মোনাফেকের সর্দার আবদুল্লাহ ইবনে উবৈ ইবনে সল্লুন ছিল কিন্তু জাহানবাস মুসলমানরাও ছিলেন এভাবে হুজুর আকরম সাল্লাই ওসলাম বিপুল সংখ্যক সানা সদস্য লই তবুক রওনা হয়ে গেলেন তাুয়ে স্থাপন করলেন सबच बड़तात्पर्य बहिर शत्र बहिशत चैलें आल्ला रसुल अवदमन कर उड़ती शक्ति एमार्जिंग पावर अफ इसलमाम इन मुसलमान टक्कर दीते মুসলমানদের সাথে ধাক্কা ধাক্কি করতে পারে সেই সময় আর কোনো ছিল না এটা করে দিয়েছেন। হাত ভাঙা ঘোড়া কম ওসদ কম তিরিশ হাজার মানুষ যখন ময়দানে হাজির হলো রোমান সম্রাট ভাবল এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না তখন হামলা করতে সাহস করে নাই ইসলামের বিজয় এবং हुजूर अक्रम सल्लासल्लमे अनेक मौजा आजस करा आजस करने वाली पाथर पानी टाने ना पानी ग्रहण करे ना जज करे ना माटी पानी टने बाली पानी टने पाथर जर हृदय पाथर सम कठिन पाथर प्रस्तर बध कठिन एजा लागे হুজুরক্রম সালামের মো জাজ আলাইবরা জালী মো জজায় ভরা আর রহিকুল মখতুম হিজাবুল মুলুক ইম্রাজি এই সমস্ত কিতাবে হজরতের মো জজাত সিরতুল নবী আলামা সৈয়দ সালাইমান্ন নদী হাকিম আলহাম্মদ হজরত আশরফ আলী ওই কিতাবে करने वाले कहानियाल मरुभूम देखा गल सूर्य कम मृदु आलो ठंडा बतास गड़े प्रकृति পাহাড় পর্বত উপত্যকা শীতল শীতল ভাব বাংলাদেশের হেমন্ত বসন্তকালের মতো পরিবেশ প্রতিবেলা চিন্তা করলেন কি ব্যাপার মরুভূমির আবহাওয়া ডিফারেন্ট কাইন্ডস দিলকাস মঞ্জার কেন এই মুহূর্তে জিব্রাইল হাজির আল্লাহ জিব্রাহিম আসিফ বলেন ইয়ার্লা সালাম জিবাহ আমি এই মুহূর্তে আসমান থেকে নামলাম আধা ঘন্টার ভিতরে আমি একটা লাশ আনব আপনি তার জানাজার নামাজ পড়াবেন সাহবাহ আমাদের হুকুম দেন তারা সববন্দি হয় আর আল্লাহর হুকুমে আসমান থেকে তিরিশ হাজার শূন্য আমি নিচে নামাবো আপনি জানাজার নামাজ পড়াবেন আমি এটা লাশ নিয়ে আসব, হুজুর আকরম বিশ্ব নবী সালাম জানতে চাইলেন এই লাশ কার জিব্রাইল জবাব দিলেন হজরত জানাজা নামাজ পড়ার পরে দাফন করবেন কোথায় জিব্রাইসলাম জবাব দিলেন আমি এই লাশ নিয়ে যাব মোদিনায় জন্নতুল বকিতে দাফন করবো হুজুর বললেন জানতে চাইলেন আল্লাহ তাহলে এই মানুষটাকে এত বড় মর্যাদা দিলেন কেন মারা গেছে ইসলাম জবাব দিলেন এই মানুষ পাঁচ ফক্ত নামাজ রোজা হজ জাকাত নোস্তাহাদ বন্ধুবাদ এগুলো আমল করার পরে যখনই সময় পেতেন আছেন সম্মানে তো হাজরেন এরকম অনেক মজাত মানুষ বিস্মিত হয়ে গেল কঠিন হৃদয়ের মানুষ মাটির মত নরমে যায় মজাতের কারণে সিরত হালাবিয়া বরহারতদের হালাবি আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করি সিরতের সুলের উপরে হোতাম নবী সাল্লাই ওয়াসাল্লামের উপরে সিরত হালাবিয়া বাংলাদেশে কোথাও নাই শ্রমদি মাদ্রাসায় পেছি আসে সিরতে এখানে কেন এই সিরত হালাবিয়া বরহানি এই যে হালিবের উপরে জামেমান এ কিতাব এদেশের বহু আলেমও জানেন দারুল দেওয়বান বিশ্বের নাম করা মাদ্রাসা মিশর থেকে হাদিস এবং সিরতের আলেম দেও বন্ধ এসেছেন তারা আসি পরিচয় করলেন কোরআন শরীফকে বড়ায় হাজিকে কিতাব পড়ান ওনার সাথে পরিচয় হল মিশরের আলেমরা বলেন নিশ্চয় আপনারা ইবনে ইসাম পড়েন ইবনে সঈদিনাজ পড়েন ইবনে জামারি পড়েন ইবনে খাসির পড়েন সিরেত হালেম ইয়ে পড়েন কেমন লাগে আপনাদের পরে দেখলাম অসাধারণ সিরতের উপরে অন্য কিতাবে যেগুলো নাই সিরত হালেবিয়াতে আছে আমি আমি নিজে হিন্দুস্তান থেকে কিনে আনছি আমি বহুদিন ইসলামিক ফাউন্ডেশনের সিরত বিশ্বঘোষ ইসলামী বিশ্বঘোষে কাজ করেছি এবং সিরত হাল থেকে গুরুত্বপূর্ণ ত্রিশ হাজার যোদ্ধা দশ হাজার ঘোড়া বিপুল কা ফেলা মাঝে পানি নাই সাহবাই কারাম বলেন পানি নাই হজরত মানেন পানির অভাব নাই তোমরা বলতেছো পানি নাই পানির অভাব নাই তারে ডাকো কলসিয়া থাকবে হাতে সাহাইকার যাই পাহাড়ের উপরে দেখ একটা মহিলা পানি নিয়ে আসতেছে কোথায় ঝর্ণা থেকে পানি নিয়ে আসছে যায় বলে আল্লাহ রসুল আপনারে আমরা কথা দিলাম হজরত জোর করে কিছু নেবেন না তখন মেয়েটা আসলো মহিলা মাস বয়সী হুজুর আকরাম সাল্লাই্লাম বলেন বুড়ি আমি তোমার পানি নষ্ট করব না কেবল ব্যবহার করবো মাত্র তোমার পানি কিন্তু কমবে না তো আমার একটু ব্যবহার করার সুযোগ দেবে না মহিলা না। আমার পানি যদি না কমে পানি যদি থাকে নিশ্চয় আপনি ব্যবহার করতে পারেন হজরত সাল্লাই শাহাত জিদ্দার ওপরে এভাবে দিই কলসির ভিতরে ডুবেলেন এবার সাহবাহ বললেন জগ নিয়ে আসো মগ নিয়ে আসো বালতি নিয়ে আসো ড্রাম নিয়ে আস পানি ঢালে আবার যখন কলসি সোজা করলো ভর্তি হয়ে গেল বৃদ্ধা মহিলা তো পাগল বললেন হজরত আমার মুসলমান বানান গ্রামে যাই সবাইকে বললেন শুনো সবাই বলতেছে তোমার আসতে দেরি হলো কেন পানি আনতে তো সময় লাগে কেন বললো পানি আনতে কেন সময় লাগে শুনো পাহাড়ের ওই পাদেশে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন দেরি করলে চলে যাবেন আর পাবে না সূর্য উঠেছে দিগন্তের কোলে তাহলে আলবদুর আলাইনা মিনসানিয়া দলে দলে লোক আসি হুজুর আকরম সালামের হাতে ইমান আনলেন তবকের যুদ্ধের বৈশিষ্ট্য খবর আসলো ইহুদি মুসলমানের দুশন দেড় হাজার বছর আগেও মুসলমানের দুশন ছিল ইহুদি আজ রাত সারা ছটাই ইহুদিরা মুসলমানের দুশন পেলেন মোনাফিক হজরতাদের বলেন ঘেরাও করে আগুন ধরাই দিও আগুন ধরাই দিও ইহুদি আস্তানা জ্বালিয়ে দাও জলিপুরে সাই হয়ে গেল আল্লাহ তালা কোরআন শরীফে বলেন জাহিদুল কুফার এবং মোনাফিকের বিরুদ্ধে আপনি জিহাদ করুন তাদের প্রতি কঠোর হন ওয়াকলুজ আলাইহীন হুজুর আকরম সাল্লাম এই যুদ্ধে একজন আশেখ মুস্তাফাও গিয়েছিলেন যুদ্ধে আশেখ মুস্তফা আশেখ রসুল তার নাম আব্দুল মুসলমান হওয়ার পরে তার নাম হল আবদুল্লা যুদ্ধে গিয়েছিলেন হুজুর আকরম সাল মসজিদে যখন ডাক দিলেন যে সান্ডা দোক যুদ্ধিলে ত্রাণ সামগ্রী জমা দোক মহিলারা পর্যুদ্ধ দিলেন খেজুর দিলেন এক সাহাবীতে সত্তর বশক খেজুর আনি জমা দিলেন একজন জনতা মুসলমান আল্লা রসুলের ঘরে থাকেন তার নাম আব্দুল্লাহ বেশ কয়েক বছর আগে বাপ মারা গেছেন থাকে ছাগল সরাই মরুভূমি মানি দেবতা দেবী দেবতার বান্দা আব্দুল অজ্জা এই কোরআন আছে লাত মানাত হুবল ইয়ুস না তার উদ এগুলো দেবতা দেবতার বান্দা হজরতামের ইমানের দাওয়াতের দাওয়াত কানে এসেছে মুসলমান হতে চাই তখন সাথা বললেন মুখ দিয়ে দ্বিতীয়বার এর কথা আনবে না আমরা বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না শুনি চলে গেল এক মাস পরে আবার আসি বলে সাথে তুমি যদি মুসলমান হও তাহলে মাথার টুপি গায়ের কর্তা গেঞ্জি মৌজা জোতা সেন্টাল কুলি দিতে হবে আন্ডার ওয়াশ সহ বললেন আব্দুল বললেন সা আমার ইমানের ইমানের পথে তোমার গেঞ্জি কর্তা স্যান্টাল আমার বাধা দিতে পারবে না তবে দিনের বেলা খুলবো না দিনের বেলা কাপড় খুলি ফেললে আমি যদি উলঙ্গ হয়ে যাই ল্যাংটা হয়ে যায় সতর খুলি ফেলি মানুষ আমার পাগল মনে করি পাথর মারবে আমি বাগের পরে খুলে দেব তবু খুলে দিলেন একেবারে সম্পূর্ণ উলঙ্গ রাস্তা দিয়ে আসলে মানুষ দেখবে মনে করি বিলের মাঝখান দিয়ে যায় ঘরে আসার পরে মাকে বললেন মা কেবল সতটা টাকার জন্য ঘরে কি কোনো কাপড় নাই মা বললেন নাই তবে একটা কাতা আছে আরবিতে কাতাকে বলা হয় বেজা আদুন ইংরেজিতে বলা হয় কুইল্ট কাতা যেগুলো আমরা শীতকালে গায়ে দিই দিলু এটাও একেবারে নূতন নয় এটাও পুরানো জীর্ণ দীর্ণ তো পেশায় সতরের সাথে পেশায় সতরের কোমরে পেশায় রাস্তায় উঠছে তো এভাবে চলার সময় চলতে চলতে এটা আরো গেল। তখন তিনি অন্ধকারের ভিতরে টান মারি দুটুকুরা ঘুরে একটা করবর দিল আর একটা দিই সতর ডাকলো বেজা দুন হয়ে গেল বেজা দায় নেই কাতা হজুর আকরম সাল মদিনার মসজিদে আছেন হজরত যে গুলি দিয়ে আসবেন আব্দুল ইসলামের পাগল আশেখ মুস্তফা হজরতের আশার পথে দাঁড়িয়ে আছেন কাতা গায়ে দেওয়া কাদের উপর একটা সতরের এখানে একটা দেখি সালাম হজরত কে দেখি সালামাই আল্লাহ রসুল সালামের জবাব দেওয়ার পর বললেন কি ব্যাপার কাতা গায়ে দিছ কেন পুরো ঘটনা খুলি বললো যে আমার চাচা আমার সমস্ত কাপড় খুলে নিছে এগুলো আমার মায়ের দেওয়া আসা সমীর দুটু হয়ে গেছে আরেকটু নিচে রাখছে হজরত বলেন আশোক তোমার আমি মুসলমান আবদুল্লাহ আল্লাহর বান্দা দেবতার বান্দা নয় আল্লাহর বান্দা তো আবদুল্লাহ মোদিনে শুরিব অনেক আবদুল্লাহ আবদুল্লাহিন আব্বাস আবদুল্লাহ হজরত এক সময় আমলের তালিম হবে ঘর থেকে আমার ঘর থেকে রুটি আসবে কাপড় সপত দিলেন এখানে থাকো ওখানে থাকে নতুন মুসলমান একদিন জহরের নামাজের সময় বড় বড় করে কোরআন শরীফ করে আল্লাহ রসুল ইমামের জায়গায় বসিয়াছেন হজরত অমর আসছেন হজরত অমর বলে মানুষ উন্নত পড়ছে তুমি কোরআন আস্তে করে তালাবাদ করো হজরত বলেন অমর অন্ত বড় করে কোরআন শরীফ পড়তে বাধা দিও ও কণ্ঠের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর কালাম তালাবাদ করুক এই কোরআন শরীফ পড়ার জন্য শরীরের সমস্ত সুতা খুলে দি ল্যাঙ্কটা অবস্থায় আমার কাছে আসছে তাবুকের যুদ্ধের ঘোষণা দলে দলে সাহাবাহিকারা যুদ্ধ তো হবে চাঁদা দিচ্ছেন হজরত আবদুল্লাহ আসি বলে আমার তো কিচ্ছু নাই আমি তো আপনার ঘরে জাগির থাকি আমার তো কিচ্ছু নাই তবে আমার রক্ত আছে পাঁচ লিটার মানুষের শরীর মতো রক্ত আছে পাঁচ লিটার আমি রক্ত ময়দানে যদি রক্ত লাগে আমি হাজির আমি তবুকে যাব। হজরত বললেন লতা নিয়ে আসো সমস্ত সিরতের কিতাব আছে সমস্ত সিরতের কিতাব নিয়ে আসো তো লতা নিয়ে আসছে হজরত এই লতা বাহুদে বাঁধে দিলেন বাঁধে দেওয়ার সময় বলেন আল্লাহ আবদুল্লার রক্ত কাফের জন্য আমি মোহাম্মদ হারাম করে দিলাম একথা শুনি যুদ্ধের ময়দানে স্বাভাবিক মৃত্যু যদি হয় তাহলে শহীদের সব পেবে হারছে যুদ্ধে রওনা হয়ে গেলেন হজরত কুড়ি দিন ছিলেন তাবুকের ময়দানে এক একসময় খবর আসলো আবদুল্লাহ আসর আসলো মাগিরিবার সামান্য জ্বর হয়ে মারা গেছেন আল্লাহ ইশারা করেছেন আল্লাহ হজরত সাল্লাহ আলাইস্লাম বলেন আমরা রাতের বেলা আমাদের আরো পাহাড়া দিতে হবে রোমান সম্রাট ধুরন্দর হেরাক্লিয়াস হেরাক্লিয়াস বিভিন্ন পয়েন্টে স্ট্র্যাটেজিক পয়েন্টে সৈন্য মোতায়েন করে দিলেন হজরত বলেন গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো কবর হনন করো আমি মাগরিবের পরে আসি জানাজা নামাজ পড়াবো বিভিন্ন জায়গায় সৈন্য মোতায়েন করি হজরত নির্ধারিত জায়গায় গেলেন কবর তৈরি কাফন তৈরি হজরত আবু বকরজাল্লাহ জানাজা নামাজ হলো হুজুর আকরম সাল্লাম হাজির আবু বকরজাল মাথার দিকে দৌড়ছেন হজরতমার পায়ের দিকে কবরে নামছেন পাঁচবার কবরে নামছেন পাঁচবার একবার আবদুল্লাহ কবরে নামছেন তিনি কবরে নামছেন তো লাশ নামাবার সময় আদো বাঁধলি আখি কুমা তোমার বাইকে ইজ্জত করে নামাও ইজ্জত করে নামাও লাশ যেন বাঁকা না হয় তো সোজা করে নামাই দিলেন হজরত নিজ হাতে আবদুল্লাহাইনকে আল্লাহর হাতে সুবর্ধ করে দিলেন তারপর এই কবরের বাসিন্দা আবদুল্লা উপরে আমি মোহাম্মদের আগে পর্যন্ত রাজি ছিলাম মাগরীবের পরে খোদা তুমি রাজি হয়ে যাও তুমি রাজি হয়ে যাও এবং ইয়ালাই তো নেই কাহেরা আচ্ছা ইউটি হসা হয়েছিল কবরা এখন পাঁচ সাতান্ন বৃষ্টি খুদা যদি এ কবরের বাসিন্দা আবদুল্লা হয়ে আব্দুল্লা মসরুত হইতো কত ভালো মাগরিবের আগে রসুল রাজি মগরিবের পরে আল্লাহ রাজি সেই তবুকের যুদ্ধ মুসলমানদের ইতিহাসে ঝলঝল করে আছে এবং অনেক ঘটনার সাক্ষী আল্লাহ জালালুদ্দিন সৈয়ুতি বলেন হজরত আনারুজাল বলেন আল্লাহ রসুলকে লই আমি আল্লাহ রসুলের খা জমানায় মদিনায় গেহত না গমের সো সিরিয়া থেকে সিরিয়া সারসবা হুদুরাবাদ সবজি হয় ওখানে হজরত আনন্দ রাজু বলেন যে আমি আল্লাহ রসুলকে লই হিজোরের এটা নির্ধারিত জায়গায় আরাম করছি জঙ্গলের ভিতর থেকে পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহ আমাকে মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের উন্মতের অন্তর্ভুক্ত করো যাদের দোয়া কবুল হবে যাদেরকে আপনি মাফ করে দিবেন মাখফরাত দান করবেন এদের অন্তর্ভুক্ত করো হুজুর আক্রম সাল্লাহ আলাইসাল্লাম ভূমিকা আল খান আমাদের দুর্ভাগ্য মুসলিম জাতির দুর্ভাগ্য আলমা বাদ দিলে মুসলমানদের ঘরে রসুল্লা সালামের কোন মানুষ আমি জিজ্ঞাসা করছি যে সিরতের কোন কিতাব কোরআন শরীফের কোন তফসিরের কিতাব আপনাদের ঘরে আছে কিনা একজন মুসলমানও বলতে পারলো না যে আছে এটা আমাদের জন্য কত বড় দুর্ভাগ্য দাম দেড় কেজি দু কেজি ছশো টাকা আর রসুলের সিরতের কিতাব ছশো টাকা নয় হোলাফার বিশ্ব নশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা নবী রহমত আল্লাহ আবুল কত দেড়শো টাকা সিরতুল মুস্তফা তিন খন্ড সে কত তিনশো টাকা মোহাম্মত নাই আল্লাহ তালা রসুলের মহাব্বত আমাদের কলিজের বীরতে জাগ্রত করুন আমের হজরতের মহাব্বত সারা আমরা দুনিয়াতেও কামিয়াবি পাবো না আখেরে তো আমরা কামেয়াবি পাবনা সম্মানিত হাজরেন হজরতল্লাহ বলেন আনুস আওয়াজ কিসের আছে দেখো তো ভিতরে যাই দেখে তিন তিনশো হাত লম্বা এক মানুষ আল্লাহ জালদিন সুইতি হজরত কে দেখে ওই মানুষ বলে তুমি কি আল্লাহ রসুল কর্তৃক প্রেরিত মা বৌস ও হা হজরত আমারে পাঠিয়েছেন তিনি বললেন তুমি তোমার নবীর কাছে যাই আমার সালাম দিবে এগুলো তবুক থেকে আসার পথে আমার সালাম এবং বলবা আমি আমি ওনার ইলিয়াস সাথে দেখা করতে চাই একথা বলো হজরত আনস বলেন একথা আমি আসি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল আমার লই গেলেন জঙ্গলের কিনারে যাই বললাম তুমি এখানে থাকো আমি ভিতরে যাই ভিতরে গেলেন হজরত আনস বলেন আমি বাইরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে দেখি আসমান থেকে প্লেটে করি আল্লাহর মো জেজা মজা মেজাদের রসুল এবং খাবার নামার পর আল্লাহ রসুল আমার জঙ্গল থেকে ডাক দিলেন আনস তাল আসব বেহসদের খাবার খাও দুনিয়ায় তো গেলাম গিয়ে দেখি যে রকমানি খাবার গোষ্ঠের আইটেম ফ্রুটস ফলফলা, পানি পানীয় মসরুবাদ ভর্তি এবং খাবার শেষে আল্লাহ রসুল বলেন তুমি একটু বাইরে যাও কিছু কিছুক্ষণ পড়ে দেখি হজরত ইলিয়া সালাহ ইসলাম দাঁড়াই উপর দিকে চলে যাচ্ছেন আমি ওনার কাপড়ের শুভ্রতা সাদা এখনো আমার চোখে বাসে সমিতামের প্রতি মহাবৎ মোহাম্মত থাকলেই আমরা সিরতুল নবী কিতাব কিনব এখন তো কিনি না সিরুতুল নবী কিতাবা শিবল নীদী অথেন্টিক উর্দু ল্যাঙ্গুয়েজ আমরা কি নি ইসলাম ফাউন্ডেশন আছে আল্লা মুফতি মোহাম্মদ শফিক সাহেব লিখেছেন আল্লাহ রসুল সাল্লাই হিজরত করি মক্কা থেকে মদিন আসছেন এক যুবক তরুণ আল্লাহ রসুলের সাথে মুসাফা করি হাতে সুমা দিলেন মুসাফা করা সুনত সালাম দেওয়া সুন্নত এবং বলেন আনা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি আপনার মহব্বত করি হজরত বলেন একথা যদি সই হয় সত্য হয় আল্লাহ তোমারে মহব্বত করবেন হজরতের দরবার আসা দেওয়া আছে তরুণের বাল হওয়ার পর থেকে পঁয়ত্রিশ বছর যৌবন কাল আল্লাহাম জামাকরি তফা সাফ কেউ কেউ চল্লিশ বছরও বলেছেন হাসানী বলেন চল্লিশ বছর বাপকাফের ছেলে মুসলমান আশি বলে আল্লাহ রসুল বলেন তলহা তোমার বাবা আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার কাছে খবর আছে গোয়েন্দা রিপোর্ট আছে তুমি আমার আশেখ আজকে পরীক্ষা নিতে চাই তোমার বাবার কল্লা কাটি আমার পায়ের গোড়ায় রাখতে পারবে হজরত আনস বলেন হজুর আধা ঘন্টা সময় দিতে হবে কেবল আধা ঘন্টা একথা বলে দৌড় দিচ্ছে সমরাতুলা এ কি যাবে আসে আল্লাহ রসুল আমি পৃথিবীর কোন ছেলেকে বাবার কল্লা কাটার হুকুম দিতে পারি না সম্পর্ক বহাল করতে এসেছি রক্তের সম্পর্ক কাটতে আসি নাই হতে রেহেমি করতে আসি নাই বসো যৌ খালেই মারা গেলেন হজরতল ইবনে বার এক অমরার সবাব আল্লাপ লিখে দেন হজরত গেলেন আশেখে মুস্তাফাকে দেখতে গেলেন মাথায় হাত বুলে দিলেন আল্লাহুর আল্লা কাছে তোমার সমর্থ করিলাম মৃত্যুর লক্ষণ আসি গেছে রাতের পিত মারা যায় রাতে দফন করবে সকাল পর্যন্ত অপেক্ষা করবে না কারণ জন্নাতি মানুষকে দুনিয়াতে রাখি দিলে আপনায় জন্নাতি ঢুকে দেওয়া জরুরি তখনো সাকাত শুরু হয় নাই জিজ্ঞাসা করসুল আল্লাহ পায়গাম্বর কোথায় আত্মীয় স্বজন বললেন হজরত গেছেন যাওয়ার সময় বলি গেলেন রাতের ভিতরে যদি তুমি মারা যাও তোমরা যেন রাতে দফন করি হজরত কে যেন খবর দিই হজরত যারা যায় শরিক হবেন হজরত আল্লা বললেন রাতের ভিতরে যদি মারা যায় রাতে দফন করবে একথা সহি হজরতকে খবর দিবে না খবর দিও না কেন কবা মসজিদ থেকে মদিরার মসজিদ পর্যন্ত মাঝখানে ইহুদিদের গ্রাম আছে ইহুদিরা মুসলমানের দুশ্মন আসাদ আদা বাতাল আমান ওয়ালিহু পৃথিবীর বুকে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি হজরত যদি রাতের বেলা জানাজা নামাজ পড়তে আসেন আসার পথে যাওয়ার পথে ইহুদিরা ক্ষতি করতে পারে আমার আসি যদি আল্লাহ হয় আমি আল্লাহরই কি জবাব দেব রাতে মারা গেলেন রাতে দাফন হজরত খবর পান নাই সকালবেলা হজরত আসতেন আসি সরাসরি কবরস্থা নেই জিয়ারত করলেন নজরানা পেশ করলেন এরপরে শফি বলেন্লাহ আমার আশেখ আমার যোদ্ধা আপনার দরবারে চলে গেছে আমি হাওলা করে দিয়েছি হওয়ালা করে দিয়েছি আমার সাথে আপনার দুজনের হাসি জন্নাতুল ফেরদস পাওয়ার লক্ষণ রাত আমি আল্লাহর উপর রাজি আল্লাহ আমার উপর রাজি দুজনের রাজি রকবত জন্নত পাওয়ার পূর্ব ফতি শাহ রা আল্লাহ করেন কিনব আমরা অনেকে জানি না কি মুসলমান আমরা বাংলাদেশে মৌলিক কোরআনের দুইজন বাংলাদেশে নয় বাংলা ভাষায় বাকিগুলো তো অনুবাদ ফিজাল আল কোরআন অনুবাদ মারাফুল কোরআন অনুবাদ ইব্রু খির অনুবাদ আব্দুল মাজেদারিয়াবাদী মাসিদে অনুবাদ মজাহারি অনুবাদ রহল মানে অনুবাদ ইব্রাসির অনুবাদ সব অনুবাদ মৌলিক বাংলা ভাষায় দুজন লিখেছেন পূর্ণাঙ্গ কেউ আমপারা করেছেন কাজে নজরুল ইসলাম আম্পারা করেছেন কবিতায় আমারা তিরিশ খন্ড করেছেন দুজন একজন বাংলাদেশের একজন ভারতের বাংলাদেশের যিনি তিনি লালবাগ শাহী জামে মসজিদের হজরত মৌলানা আমিনুল ইসলাম নব্বার আল্লাহ মারসির নুরুল কোরআন তিরিশ পাড়া ৩০ খন্ড এত বড় এক খন্ড কয় পয়সা লাগে ৩০ পাড়া কিনতে কেবল মোহাম্মত লাগে যে টাকা নয় মান ইজ নো ম্যাটার কেবল মোহাম্মত লাগে মলানা আবিনুল ইসলাম সাহেবের মৌলা আব্দুল মালান সাহেব আমাদের কিছু মানুষকে লই ইরাক এমবেসিতে গেছেন ইরান ইরাক তখন যুদ্ধ চলে ইরাকের রাষ্ট্রদূত বাংলাদেশের কিছু আলেমকে দাওয়াত দিছেন দুপুরের খাবার আমি অবাক মলানা আমিনুল ইসলাম সাহেব আমাদের সবার সামনে পঁয়তাল্লিশ মিনিট আরবি বক্তৃতা করলেন মুখে বাজে নাই এরকম আরবি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত ফ্লুট আরবিক বলতে পারে আছেন বহু মানুষ আছেন এর মধ্যে মৌলানা আব্দুল ইসলাম সাহেব একজন ওনার লিখিত তিরিশ খন্ড কোরআন আসাম কলিকতা দমদম বিমানবন্দর পশ্চিমে একটা কবি মাদ্রাসার মহতমিন ওনার সাথে আমার দেখা হয়েছে আজকে কয় বছর ১৫ বছর আঠারো বছর আগে মারা গেছেন তিনি এটাও বাংলা ভাষায় আট মৌলিক তফসিল এগুলো আমরা না পড়লে পড়বে কে আমরা না কিনলে কিনবে কে কিনবে কে আল্লাহ তালা আমাদের হুজুর আক্রম সাল্লাই সিরত মোবারক বেশি বেশি অধ্যয়ন করা তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমের হুজুর আকরম সাল্লাহ আলাইস্লাম তাবু পৌঁছার একদিন আগে এক জায়গায় আরাম করলেন এই ঝর্নার পানিতে হাত দিবে না আল ওয়াকিদে কিতাবুল মাগাজে আলামা সৈয়দেসেল কবরা হাত দিবে না এবং বিন্দু বিন্দু পানি পড়ি হুজুর আক্রম সাল অঞ্জলি পড়ি এভাবে একটু পানি নিলেন চেহারা মোবারে পানি ঢালবেন হাতগুলো দিলেন এগুলো আবার ঝর্নায় ফেলে দিলেন হজরত বলেন একটু অপেক্ষা করো পানির অভাব হবে না কিছুক্ষণ পরে দেখা গেল কলকল করে নিচ থেকে পানি উঠছে এবং জানান তুমি যদি বেঁচে থাকবে হুজুর আক্রম সাল সবজি খেতে মরুভূমির মাঝে শ্যাম শ্যামলীমা সবজি খেতে পরিণত হয়েছে হুজুর আকরম সালে দোয়ার বরকতে সম্মানিত হাজরিন হজরতমর এরপরে সবাই থামুতে আসছেন সাহাবাই কারাম আসি বলেন হজুর খাবার কিছু নাই তখন সাহাবাই কারামদের আল্লাহ রসুল বললেন তাহলে ওট জবাই করুন হজরতমর জ্লা আসি বলেন ইয়ার রসুল ওট যদি জবাই করি ওট তো কমে যাবে ওর তো আমাদের এমনি কম ওট কমে গেলে যুদ্ধের সামান কমে যাবে আপনি বরঞ্চ বরকদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এই খেজুরের উপর বরকত দান করো সাহাবাহিকারাম বলেন হাতের নিচ থেকে আমরা খেজুর টানতে লাগলাম তিরিশ হাজার মানুষ খেজুর খেলাম হতরত হাত যখন তুললেন বরাবর খেজুর প্লেটে আছে আছে আমি বাংলা তর্জমা করেছি এটা সম্মানিত হাজরেন হুজুর আকরম সালামের সিরতের প্রতি মাহবত এবং আল্লাহর কালাম কোরআন শরীফের প্রতি মোহাবত মুসলিম জাতির মুক্তির পথ এবং এই তাবুকের যুদ্ধ আমাদের যে ইসলামের অস্তিত্ব যদি প্রশ্ন আসে যদি ত্রাণ সামগ্রী জমা দিতে হয় সাদা দিতে হয় ঘরের সমস্ত সামগ্রী ইসলামের রক্ষার জন্য ফান্ডে দিতে হবে তবুকের শিক্ষা এবং वेश परि जो बोक बिस्टिक झड़ हक बदल हक प्रचंड दाबाओ हक इसलमर हेफाजतर इसलमर सरबलंदिर बल्रासन रुखी देर जेको त्याग शिकार कर शिक्षा तबुक युद्ध पाईलम जो शक्ति आता जो प्रदर्शन करा जा दूर थ को शयान काम चल्लिस हजार रोहिंग्या मुसलमान बांगलेशे अक्टोबर डिसेम्बर आगे पांच लाख आत्री हजार आ रेजिस्ट्रार्ड उद्बस्त शरणार्थी जंघ खबर पाय बत हजारे पाए लाख किस पा एर भी डुक से चल्लिस हजार এবং ইনফ্লাক্স অব রিফিউজিস দশ লক্ষ রোহিঙ্গে আছে আরাকানের অসম্ভব নির্যাতন পৃথিবীর ইতিহাসে যত বর্বরতম নির্যাতন এরকম নির্যাতন চলছে আরাকানের আরাকানের মুসলমানদের উপর পৌনে দুশো কোটি মুসলমান আছে পৃথিবীর অন্য কোন দেশের মুসলমান রাষ্ট্রপ্রধান সরকার প্রধান টু শব্দ করেন নাই টু শব্দ করেন নাই কেন বাংলাদেশ থেকে পাঁচ গুণ বড় বার্মা মিয়ানমার রাশিয়া এবং চীন মার্মার বারমার মিয়ানমারের ঘনিষ্ঠ বন্ধু গনিষ্ঠ বন্ধু এই কারণে একদল সাংবাদিক গত আসছে আর এখানের নাম আর নাই আরেখানের নাম রাখাই রাখাই আসছে একজন মুসলমান সাংবাদিকদের কাছে নির্যাতনের ব্যাখ্যা দিলেন গতকাল ওর লাশ পাওয়া গেছে কল্লা কাটান আপনার কোন মুসলমান নিল যদি গণহত্যা সম্মানিত হাজারিন আমাদের আরো দুর্ভাগ্য আমি আগামীকাল সকালে ফেসবুকে স্ট্যাটাস দেব লিখিবিল চল্লিশ হাজার মানুষের জন্য বাংলাদেশের মুসলমানরা সব সময় তাদের কলিজার ভিতরে অন্য মুসলমানের জন্য দরদ রাখে ঠিক না দরদ রাখে শত শত ট্রাক খাবার লই বস্ত্র লই ঔষধ লই নিত্যবাহ্য দ্রব্য সামগ্রী লই বিভিন্ন ফ্যাক্টরির মালিক বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ভাইরা সাঁদা চাল ডাল নুন পিঁয়াজ তেল শীতের কাপড় নিয়ে গেছে বিতরণ করতে দিচ্ছে না কেন কেনর জবাব দিচ্ছেন প্রশাসন দুইটা এক জংগিরা উৎসাহিত হতে পারে করতে রোহিঙ্গাদেরকে না। দুই এখানে যদি শরণার্থীরা বাংলাদেশি মুসলমানরা এভাবে সাহায্য করে ওই পারে দুঃখী মানুষরা দল দলে এখানে চলে আসবে এই অজুহাতে বিতরণ করতে দিচ্ছে না শরৎ সামান ফেরত নিয়ে আসতে চুরি করে দিতে হয় রাতের আধারে দিতে হয় পুলিশকে ভিক্ষা চায় আমি দাবি করছি জেলা প্রশাসকের অধীনে উপজেলা প্রশাসনের অধীনে ল এনফোর্সিং এজেন্সির অধীনে এই ত্রাণগুলো গ্রহণ করা হোক সুষ্ঠুভাবে বিতরণ করা হোক কোন অসুবিধা নাই এখানে জঙ্গিবাদের আশঙ্কা তারা করছেন কিন্তু প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু যদি বিচরণ করে জঙ্গিবাদ উৎসাহিত হবে কেন একথা আমাদের মনে রাখতে হবে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় কাদাল ফকুরা ইয়কুরা কুফরা বহু রোহিঙ্গা মে মহিলা আমার আমার বোন আমার মা অপরাধের শিকার হচ্ছেন বহু রোহিঙ্গা ভাই বিভিন্ন আছেন প্রয়োজন কোন হলো অন্য পন্থায় জোগাড় করবে অতএব অপরাধী না বানিয়ে সত্যিকার অর্থাৎ ত্রাণগুলো গ্রহণ করে বিচরণের ব্যবস্থা করা হোক এটা মাহফিল থেকে কর্তৃপক্ষের কাছে ঠান্ডা বহু বাচ্চা বহু মা আসার সময় পথে বাচ্চা দিয়েছে গরম কাপড় নাই শীতের প্রকোপ খেদ্যের অভাব উপকারের অভাব এক কাপ চা খাওয়ার মতো চায়ের কাপ নাই এদেশের মুসলমানরা এই দুঃখী নিঃস অসহায় সম্বলহীন মানুষকে সাহায্য করতে চায় বাধা কেন কেন বাধা এই যুক্তি গ্রহণ গ্রহণযোগ্য নয় যে যুক্তি তারা দিচ্ছেন এ যুক্তি গ্রহণ করা নয় জোয়ার মাদ্রাসার সামনে প্রাণ সামগ্রী স্তূপ ওদিকে যেতে দিচ্ছে না সম্মানিত হাজরিন বাংলাদেশের একার পক্ষেও পাঁচ লক্ষ রোহিঙ্গাদেরকে তিন বেলা খাবার দেওয়া সম্ভব নয় মুসলমানরা মানবতা বাদী চেতনা আমাদেরকে জাগ্রত করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমেন সম্মানিত হাজরিন হুজুর আকরম সালের প্রতি মোহাম্বত আল্লাহর কালাম কালাম উল্লাহ হবুলা গেছেন এক মহিলা কিছুদিন পরে আসি বলেন্লাহ আমি মক্কা থেকে হিজরত করি মোদিনে আসছি আমার ঘর লুপ করে ফেলেছে কাফেররা কেবল আপনার আমি আসছি সিরতের মহাব্বতে হজরতের মহাব্বত আমি মদিরা আসছি এটা আমার ছেলে আঠারো বছর বয়সি হজরত বলেন ছেলেকে এখানে দাও এটা মাদ্রাসাতে সুফা আপনারা যারা মক্কা শরীফ মদির শরীফ গেছেন আল্লাহ রসুলের রওজা মুবারকের পিছনে এটা উঁচু জায়গা আছে এটা পৃথিবীর বুকে পথম মাদ্রাসা সুফা এখানে আবু বকর আছেন ওমর আছেন ওসমান আছেন আলী আছেন আবু জাররা আছেন আনাস আছেন মুয়াজ আছেন তোমরা ছেলে এখানে তালিম নেবে শিক্ষা নেবে একদিন মদিনায় মহামারী আসছে টাউন এপিডেমিক ডিজিজ কলেরার মতো বসন্তের মতো আসছে একটা মরে গেল হযরত اکرم صلی الله সুম খবর পাইলেন আসি দেখে চক্কলা কাফনের ব্যবস্থা করো রেডি হলে আমার খবর দিবে আমি জনতা পড়াবো এক মিনিট পরে বলেন আনস রাখো মারে খবর দাও আসে কে এস কে মুস্তাফা খুব আমাদের মুক্তির পথ সম্মানিত হাজরিন এক মিনিট পর আল্লাহ রসুল বলেন আনস রাখো গরম পানি চুলে দিলিত দাও গোসল এখন দিবে না মারে খবর দাও মা পৃথিবীর বুকে সন্তানের জন্য আদরের মানুষের নাম মা আল জান্নাত তাহাত মায়ের পায়ের তলে বেহেস্ত মা কাঁদি কাঁদি আসলেন হজরত আনস বলার আমি মারে খবর দিলাম তোমার আস দেখতে আস দেখতে আসছো যে আল্লাহ রিজিকের মালিক মতের মালিক হায়াতের মালিক মৃত মানুষকে মরা মানুষকে আল্লাহ পাক জীবিত করতে পারেন হজরত ঈসা আলাহ ইসলাম মরা মানুষকে এভাবে ধরে যদি বলতেন কুম্ভিল্লাহ মুহূর্তের ভিতরে মরা মানুষ জীবন্ত হয়ে দাঁড়া যেত এটা মজা যায় ঈসা আলাহ ইসলাম মা আসি সাধারণত মানুষ মারা গেলে মানুষ মুখের কাছে আসি কপালে সুমাদে মুখের উপর মাথা রাখে করে মুখের উপর মুখ রাখি মা আসলেন বলেন। ফজাত ইমরা মহিলা আসলো ইন্দা কদমাই মরাসেলের দুই পাইয়ের পিছনে বসল আহাজাত ইবাহান বুড়ো আঙ্গুল তুলল এগুলো আঙ্গুল বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ নাম আঙ্গুল মা পায়ের কিনারে বসি আহাজ বুড়ো আঙ্গুল তুলিল কাপড়ের ভিতরে হাত দিই ছেলের বুড়ো আঙ্গুল তরি আসপারের দিকে চাই বলে সোদা আল্লাহ আর কত পরীক্ষা নিবে ঘর বাড়ির উঠো হয়ে গেল আমার এইটা তুমি নিয়ে গেলা অকালে আমি তোমার প্রতিটি সিদ্ধান্তের উপর রাজি আছি হজরত আনস বলেন আসমানের দিকে সাই বলে মহিলা বলে ইন্নি আসলাম তুলকা তাই ইসলাম কবুল কি আহসান মূর্তি গাছ পূজা বাস পূজা চন্দ্র পূজা সূর্য পূজা সারি দিছি ঘৃণা বরে আল্লাহ তাকতে আর কারো আবাদত নাই হাজর তুল আগ্রহ করি হিজরত করে মদিন আসছি আমার মা আন কাজা কালামুহা মহিলার কথা তখন শেষ হয় নাই হাতি বাচ্চা কাপড়ের পিছরে পা পাড়া করি উঠল আমাদের সাথে কথা বলে আমরা আল্লাহ রসুলকে খবর দিলাম মা সে হজরত আনস বলেন্লা আল্লাহ রসুলের ইন্তকাল পর্যন্ত এই ছেলেটা মোদিরাই জিবিটা জিপেতে বান্দা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে আছে না শুনুতিথিও আছে তার বেশ মার্দার বেশ জিনে তুনে عطا কি ہے আমরা রসুলের সুলনতির উপর আমল করি আল্লাহরে মোহাবত করি যে কোনো বৌরী যে কোনো পরিস্থিতিতে তবুকের যুদ্ধের মতো সাহসিকতা তেজোদ্দিতা কোরবানি জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালা আমাদের তৌফি কেন করুন আমিনুদুলিল্লাহ রবি